ইবনু আব্বাস রাজিয়্লাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা হাসলের ময়দানে নগ্ন পদে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় একত্রিত হবে অতপর তিনি এই আয়াত পাঠ করলেন যেভাবে আমি প্রথমবার সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটা আমার অঙ্গীকার আর তা আমি অবশ্যই পূর্ণ করব। সুরা আল আম্বিয়া আয়াত নম্বর একশো চার অতপর সর্বপ্রথম যাকে বস্ত্রাচ্ছাদিত করা হবে তিনি হলেন ইব্রাহিম আল্লাহ সালাম। অতপর আমার সাহাবিদের কিছু সংখ্যককে ডান দিকে অর্থাৎ জাননাতে এবং কিছু সংখ্যককে বাম দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলবো এরা তো আমার অনুসারী তখন বলা হবে আপনি তাদের হতে বিদায় নেয়ার পর তারা মোর্তাদ হয়ে গেছে তখন আমি এমন কথা বলবো যা বলেছিল নেককার বান্দা ইসা এমন মারিয়াম আল্লা তার উক্তিটি হলো এই আয়াত অর্থাৎ আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অতপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি তাদের সংরক্ষণকারী ছিলেন আর আপনি তো সব কিছুর উপরই সাক্ষী যদি আপনি তাদেরকে আজাব দেন তবে তো এরা আপনারই বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি নিশ্চয়ই ক্ষমতাধর ও প্রজ্ঞাময় সুরা আল মাইদা আয়াত নম্বর একশো সতেরো কাবিসর রদিল্লাহ তালাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এরা হলো ঐসব সব যারা আবু বকর রদিল্লাহ তালাহন এর খিলাফতকালে মোরতাদ হয়ে গিয়েছিল তখন আবু বকরদ্দিল তালাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন